প্রিয় দর্শক মন্ডলী আপনারা বাংলা পিস টিভি থেকে ইসলামী আলোচনা শুনছেন আর আজকের আলোচনা পূর্ব আলোচনা জের ধরে অপব্যয় এবং অপচয় এটা ইসলামী জায়েজ না যার ধন আছে সে অপব্যয় করতে পারে অপচয় করতে পারে এমন নয় মালধন হচ্ছে আল্লাহর আমানত আর সেই আমানতে খেয়ানত করা এবং তাকে অপপ্রয়োগ করা কোন মুসলমানের জন্য জায়জ নয় মহান আল্লাহ আমাদের জন্য অপছন্দ করেন ইন্দারিহারা আসান তিনটে জিনিস আমাদের জন্য অপছন্দ করেন নম্বর এক কিল কিল কাল মানে হলো যে সমালোচনা করা সমাজে চায়ের দোকানে বসে তারপরে ক্লাবে বসে বৈঠকখানাতে বসে দুজন পাঁচজন সাতজন মানুষ নানা রকমের সমালোচনা তার মানে যেমন মাছি একটা নোংরা জায়গায় বসে সেখানে বসে তারপরে ডিম পারে ছানা হয় আপনার সেরকম একটা মানুষের কোন বিষয় হয়েছে অমুক পাড়াতে অমুক হয়েছে অমুক মহল্লাতে এই হয়েছে আর সেখানে সেই লোক এই করেছে অমুকের মেয়ে এই করেছে অমুকের ছেলে এই করেছে এইভাবে নানা সমালোচনা বলা হয়েছে ওই আমাকে বলেছে ওই এই বলছে আল্লাহ আল্লা অপছন্দ করে কোন ভালো আলোচনা করো ভালো আলোচনা না করলে মন্দ আলোচনা কে আল্লাহ করেন আতাল মাল। মাল আর নষ্ট আপনার মাল আছে আপনি নষ্ট করবেন তা না আপনার এখতিয়ার ভক্ত না আল্লাহতলা আমাদের জন্য আমাদের মাল নষ্ট করা অপছন্দ করেন ওয়া ক্যা সুয়াল আর বেশি বেশি প্রশ্ন করা ফালতু প্রশ্ন করা বাজে প্রশ্ন করা তাই না এমন প্রশ্ন অপ্রয়োজনীয় প্রশ্ন হজর মোসানবী নানীর নাম কি ছিল এখন কথা হলো আদমের ভাষা কি ছিল এই সব আলফাল প্রশ্ন করে আপনার কি প্রয়োজন আছে ইব্রাহিম আলি ইসাল্লাম ইসমাইলকে জবাই করতে গেলেন জবাই হলো না ঠিক আছে দুম্বা জবাই হলো তারপরে দুম্বার গোসটা কে খেয়েছিল কী কি প্রশ্ন আজবাজব আজব প্রশ্ন আমরা তো থাকি আমরা সবসময় এই জায়গাতেই থাকি প্রশ্ন যেমন আপনারা করছেন এখন আপনাকে প্রশ্ন করতে বলা হলো মাথায় প্রশ্ন আর কিছুই নেই ঘুর ঘুর করছে তখন এমন একটা প্রশ্ন করলেন যে যাতে হুজুর আটকে যায় কিংবা হুজুরে এলেম কতটা মেঁপে দেখি এইরকম আজে বাজে প্রশ্ন হ্যাঁ না প্রশ্ন প্রয়োজনীয় প্রশ্ন করুন ফালতু বেশি বেশি প্রশ্ন করা ঠিক না অথবা সুয়াল মানে হচ্ছে চাওয়া তোমার যে চাওয়ার প্রয়োজন হয় খবরদার বেশি চাওয়া চেয়েও না আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করেন মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে মানুষের কাছে চেয়েও না মানুষ বিরক্ত হয় এই জন্য সাহাবারা এমন কি ঘোরার পিঠে উটের পিঠে বসে থাকলে যদি চাবুকটা পড়ে গেছে নিচে এসে তুলে মানে মাল নষ্ট করা যাবে না এই জন্য কোরআনে আল্লাহা তোমরা নির্বোধদেরকে তোমাদের সেই মাল দিও না যে মাল যে অর্থ তোমাদের জীবনযাত্রার অবলম্বন করেছেন উপজীবিকা করেছেন সেই মাল নির্বোধদেরকে দিও না কারণ কি নষ্ট হয়ে যাবে তাই না ছোট বাচ্চাকে আপনি দিলেন আপনার বড়ো লোক বলে আপনি আনন্দের সাথে একশো টাকা ধরিয়ে দিলেন ছোট বাচ্চা বাইরে বেরিয়ে গেল সে হয়তো খেলতে খেলতে নষ্ট করে দিল এরকম হয় না হয় না অথবা কিছু এমন কিনল কেউ তাকে ঠগিয়ে নিল সুতরাং এই ক্ষেত্রে নির্বোধদেরকে আপনি মাল দেবেন তাও আপনার জন্য বৈধ নয় কারণ তাতে মাল নষ্ট হবে তোমার আছে খাও পান করো যে সমস্যা নেই এবং দান সদকা করো তবে হ্যাঁ তার মানে তাতে অপচয় করো না আর অহংকার করো না খাও খাওয়াতে অপচয় করোনা গর্ব করো না পান করো তাতে অপচয় করোনা অহংকার করো না লেবাস কিন্তু লিবাস নিয়ে অপচয় করো মানে এমন দামের লিবাস কিনেছেন তাতে অপচয় হয় না হয় না এমন লিবাস আছে যে লিবাস শুধু বছরের রাতে পরা হয় আর সেই লিবাস তৈরি করতে কমসে কম পনেরোশো রিয়াল খরচ হয় কত টাকা হলো এই শুধু এক রাতে পরার জন্য এর থেকে তো কম সে কম বললাম আরও উঁচু দরের লিবাস আছে একটি রাত পরার জন্য যদি এত টাকা খরচ হয় সেটা অপচয় না এটা নিশ্চয়ই অপচয় অব খাও পানাহার করো সব কিছু করো কিন্তু যেন অপচয় না থাকে অহংকার না থাকে গর্ব না থাকে আপনি সমাজে দেখবেন সমাজের মধ্যে এমন অপচয় সৃষ্টি হয়েছে সাধারণত মহিলাদের মাঝে মহিলাদের মাঝে ব্যাপক আকারে আপনার অপচয় চলছে বাড়ি সাজ সরঞ্জাম খাট আলমারি পালং থেকে নিয়ে বাড়ি নানা রকমের সাজ সৌন্দর্য এ মহিলাদের চাপেই করতে হয় তারপর মহিলাদের সৌন্দর্যের জন্য প্রসাধন দ্রব্য কত রকম তাই না চেহারার আলাদা চোখের আলাদা চোখের আবার দু তিন রকম আছে গালের আলাদা নাকের আলাদা তারপর ঠোটের আলাদা তারপরে আল্লাহ আকবর বলে যান দেখে যান গুনে যান যারা জানেন তারা জানেন এইভাবে একটার পর একটা দাম কত সব দামি দামি জিনিস কত অপচয় হয় সৌদিয়ার একটা হিসাবে দেখা গিয়েছিল যেভাবে খরচ করা হয় সেই খরচে প্রায় ওই যারা বাইরে যায় বাইরে সফরে যায় বাইরে সফরে গিয়ে আবার হ্যাঁ ভালো ভালো হোটেলে আপনার হোটেল সাধারণ চলবে কিন্তু না আপনি হাই ফাই হোটেল নেবেন সেখানে আপনার প্রচুর মাল খরচ হবে সেই হিসাবে দেখা গেছে বলছে পঁচিশ মিলিয়ার রিয়াল খরচ হয় আমাদের দেশে হিসাবে অবশ্য জানি না না হয়তো এখানেও অনেক খরচ হবে মহিলাদের সাত সরঞ্জাম কিনতে প্রচুর টাকা খরচ হয় এই খরচে বুঝতেই পাচ্ছেন যে তাতে ইসলামের বা মুসলমানদের অর্থনৈতিক ক্ষতি অনেক হয়ে থাকে যা বুঝতেই পাচ্ছেন যে সমাজের জন্য এবং দেশের জন্য তা বড়ো ক্ষতিকর মুসলমানদের জন্য তা বড়ো ক্ষতিকর অনেকে দেখা দেখিতে অপচয় করে যে ও করছে আমি করব। আমার বোন করছে অথবা আমি পারবো না কেন আমার ভাবি করছে আমি পারবো না কেন দেখি। হাতির মতো কি ব্যাঙ লাগতে পারবে নাকি ফেটে ফুটে শেষ হয়ে যাবে একজন হাতি তার সাজবে তার পয়সা আছে সে খরচে খরচ এখন তুমি কি করে করবে যার পয়সা আছে সে তার ছেলেকে পাম্পাস পড়াচ্ছে তারপরে কমপ্লেন তারপরে আরো ভালো ভালো দুধ খাওয়াচ্ছে তোমার পয়সা নেই তুমি যদি বলো আমি ছেলেকে পাম্পাস পরাবো বা আমার হ্যাঁ আমি এইভাবে দামি জিনিস খাওয়াবো দুটো কি সমান হতে পারে দেখা দেখি অপচয় অনেকে করতে চায় যার যেমন ক্ষমতা সে তেমন ব্যয় করবে যার যতটা ক্ষমতা নয় সে ব্যয় করতে গেলে সমস্যায় পড়বে এই অপচয়টা কেন হয় বলুন তো লোকে অপচয় করে কেন বিভিন্ন কারণ আছে তার মধ্যে প্রধান কারণ হল যে মুসলিম নিজের দিন সম্পর্কে জানে না বহু কিছু জানে বহু শিক্ষা শিখেছে বহু ডিগ্রি নিয়েছে কিন্তু ইসলামী জ্ঞান নেই আর ইসলামী জ্ঞান না থাকার জন্য আপনার জীবনযাত্রার জন্য যা জরুরি তা আপনি পাননি আপনি বহু শিক্ষা পেয়েছেন ইসলামী শিক্ষা পাননি আপনি বহু শিক্ষা পেয়েছেন কিন্তু নৈতিকতা আপনি পাননি এই নৈতিকতা না পাওয়ার জন্য আপনার জীবন ছন্ন ছাড়া হয়ে গেছে আর যার জীবন ছন্ন ছাড়া হবে সে একদিন অন্ন হারা হবে সে অন্ন পাবে না ঠিক মতো সে খেতেও পাবে না সুতরাং জীবনকে ছন্ন ছাড়া না হতে দিয়ে ইসলামী শিক্ষা যদি শিক্ষা নেওয়া হয় তাহলে অপচয় বন্ধ হবে আমার টাকা আছে বলে আমি খরচ করব। সেটা সবারই জ্ঞান আছে কিন্তু ইসলাম বলে যে না তোমার টাকা বলেই তুমি খরচ করতে পারো তা না তোমার টাকা পয়সা আল্লাহর দেওয়া আমানত তাতে অপব্যয় করতে পারো না অপচয় করতে পারো না কথা হলো দিনের যদি জ্ঞান না থাকে আল্লাহর ভয় না থাকে তাতে মানুষ কি করে অপচয় করে যেমন উদাহরণস্বরূপ মানুষ গান বাজনাতে পয়সা ব্যয় করে তাই না গান বাজনা ইসলামে হালাল না হারাম কিন্তু মানুষ জানে না বলে ব্যয় করে মানুষ বেশ্যাগমন করে বেশাগমনে প্রচুর টাকা ব্যয় করে পানশালাতে যায় সেখানে মহিলা নৃত্য গীত ইত্যাদি হ্যাঁ সেখানে টাকা পয়সা ব্যয় করে নাইট ক্লাবে যায় সেখানেও টাকা পয়সা ব্যয় করে কেন ইসলামের জ্ঞান না থাকার জন্য আপনারা শুনে থাকবেন মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছে ওই অভিনেত্রীদের পেছনে বা কোনো মডেলের পেছনে কোনো জায়গাতে গিয়ে রাত্রি বাস করার জন্য মিলিয়ন ডলার বাস সঙ্গ চায় এ হচ্ছে বিশাল অপচয় মাদকদ্রব্য সেবন করে অনেকে ইসলামী জ্ঞান নেই ইসলামে যে এটা হারাম আল্লাহ আমার হিসাব নেবেন যদি এই জ্ঞান থাকত তাহলে নিশ্চয়ই এত টাকা সে ব্যয় করতো না খরচ করতো না মানুষের মাঝে সেই জ্ঞান নেই রকম জীবন নেই সামাজিক জীবনযাত্রা সেইরকম সভ্যতা সংস্কৃতি তার মাঝে থাকে না যার ফলে তার শুধুমাত্র দুনিয়া দুনিয়া দুনিয়া মানুষ দেখেন উদ্ধস আছে ছুটছে আপনি যান এই যে রোডগুলো গাড়ি ছুটছে মানুষ ছুটছে ঊর্ধ্বশ্বাসে ছুটছে কিসের জন্য শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া সবারই কাছ থেকে শ্বাসে শুনতে পাবেন দুনিয়া আর দুনিয়া এছাড়া কোনো যেন ধান্দা নেই আর যখন দুনিয়া দুনিয়া ধান্দা হয় তখন কামাও আর খরচ করো কামাও আর খরচ করো আর তখন হিসাব রাখতে হয় না মানুষ কিন্তু এইভাবে হেসে যায় ফলে মানুষ উপার্জন করে আর তা খরচ করে আর সেই সময় সে অপচয় করে কারণ অপচয় কেন করব কালকে আবার আসবে আমি যে খরচটা করছি ঠিক আছে হতে নষ্ট আবার তো কাল পাবো এইভাবে খরচ করে যায় মাল যে একটা দামি জিনিস অর্থ একটা প্রয়োজনীয় জিনিস এই জিনিসে আমি জিনিসপেক্ষি হতে পারি আমি তার হতে পারি। আমার পরিবার মুখাপেক্ষি হতে পারে তখন আমি টাকা পাবো না এই ধান্দা থাকে না এই চিন্তা থাকে না ফলে মানুষ অপচয় করে প্রিয় দর্শক মন্ডলী আরো কারণ আছে আপনাদেরকে এই সামান্য বিরতির পর বলবো ইনশাল্লাহ কাছে থাকুন সাথে থাকুন আপনি বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মেরাকান করা এটি প্রজ্ঞাপন কেতান ফোরন আরবি ভাষায় নাজিল হয়েছে যাতে থামাজের লোকদেরকে বুঝাতে সক্ষম হয় महाल्याणमये प्रिय दर्शक मंडल मानुष क्या अपचय कर যে যেহেতু মানুষের শুধুমাত্র মানে ধান্দাই হয়ে গেছে মানুষের অভ্যাসগত আচরণই হয়ে গেছে যে মাল আসবে যাবে মাল কামাও আর খরচ করো দিদার খরচ করো আর মালের যে একটা দাম আছে অর্থের যে একটা মূল্য আছে সেটাতে সে গ্রহণ করতে পারে না সেটা সে অনুধাবন করতে পারে না ফলে দাঁত থাকতে মানুষ দাঁতের কদর বোঝে না যখন দাঁত ভেঙে যায় তখন আফসোস করে এই জন্য মানুষ সময়ে ঠিকমতো ব্যয় করে না অনেক সময়ে হয় কি আপনার পাশ্চাত্যের ধ্যান ধারণা মানুষের মনের মধ্যে কাজ করে পাশ্চাত্যে তাদের সেই সুখ সমৃদ্ধি পার্থিব্য উন্নয়ন তাদের সুখ সমৃদ্ধি দেখে আমাদের ইচ্ছা হয় তাদের মতো জীবনযাপন করব। তাদের সেই দিনহীন জীবনযাপন আমরা আমাদের পরিবেশে আনতে চাই তাদের মতো খরচ করতে চাই তাদের মতো ঘর বানাতে চাই তাদের মতো বাথরুম তাদের মতো লেবাস পোশাক আর বুঝতেই পারছেন তাদের মতো করতে তাদের সবই দামি দামি ব্যাপার আর সব করতে গেলে তাদের পায়ে পা মেলাতে গেলে তাদের কাঁধে কান মেলাতে গেলে আমাকে খরচ বেশি করতে হবে আর এই কারণে বেশি খরচে পাল্লায় পড়ে আর বেশি খরচ করে বসে তেমনি একটা কারণ হল বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট টেলিভিশনে কিংবা নেটে কিংবা পেপারে দেখে মানুষ কিনতে উদ্বুদ্ধ হয় অনেক সময় এমন জিনিস দেখে যে জিনিস সে মুখাপেক্ষীরা ফালতু সেই জিনিসে কিনে ফেলে আসলে অনেক সময় আবার তাতে পুরস্কারও থাকে এই জিনিস কিনলে এত পুরস্কার আছে ফলে প্রয়োজন নেই অথচ কিনতে উদ্বুদ্ধ হয় একটা মডেল নতুন এলো একটা অলঙ্কারের মডেল নতুন নেমেছে মহিলারা দেখবেন চট করে পুরোনো মডেলটা বিক্রি করে দি নতুন মডেল কিনতে চায় এতে অপচয় আছে না নেই নতুন সোনা কিনতে গেলে অপচয় আছে নতুন একটা মডেলের ড্রেস নেমেছে তখন সেই ড্রেসটা নেওয়ার জন্য মহিলারা প্রতিযোগিতা করে কে আগে নেবে কে আগে নেবে এমনিতেই মহিলারা যখন অন্য মহিলাকে দেখে একটা লেবাস পরে আছে তখন তার হিংসা হয় তাই না এ কথা বলতে হয়তো অনেকেই আমাকে খারাপ ভাবতে পারেন বিশেষ করে মহিলারা কিন্তু জ্ঞানীরা বলেন মহিলারা একমাত্র মহিলাদের গায়ে একটি কাপড় আছে যে কাপড় দেখলে হিংসা করে না সেই কাপড়টা হচ্ছে কাফনের কাপড় বাকি যে কোনো কাপড় পরে আছে দেখলে হিংসা হবে তখন মনে হয় আমি ওইরকম চাই ভালো হলি তখন ওইরকম মডেল আমার চাইবে ওর থেকে ভালো মডেল চাই এই যে প্রতিযোগিতা মনোভাব প্রতিযোগিতার মনোমানসিকতা মানুষকে অপব্যয়ে ফেলে তখন স্বামীর ওপরে সেই ব্যয়ভার যদি হ্যাঁ নেতা আমাকে এইটা নেতা না হয় নিজেই যায় যে মহিলা নিজে মার্কেট করে বুঝতেই পাচ্ছেন অপচয় করে এইভাবেও অপচয় ঘটে অনেক সময়ে প্রসিদ্ধি লাভের জন্য মানুষ অপচয় করে প্রসিদ্ধি লাভের জন্য মানুষ অপব্যয় করে প্রসিদ্ধি মানে এই কিছু এই মালটা যদি আমি ব্যয় করি তা আমার লোকের কাছে আমার নাম হবে সারা বিশ্বে আমার নাম ছড়াবে যেমন বিশ্বকাপ জিতেছে যে ফুটবল দিয়ে সেই ফুটবলটা নিলামে বিক্রি হয় কত টাকা দিয়ে একটা ফুটবলের দাম কত হবে কিন্তু সেই ফুটবলটা কত টাকা বিক্রি হয় মিলিয়ন মিলিয়ন টাকায় তাই না যে ব্যাট দিয়ে ক্রিকেট জেতা হয়েছে বিশ্বকাপ সেই ব্যাটটা কত টাকা বিক্রি হয় কে কেনে কত টাকা দিয়ে কত মিলিয়ন মিলিয়ন টাকা দিয়ে কেনে কেন কেনে না নাম হবে আমি বা অমুক লোক বিশ্বকাপ জেতা কি কিনেছে ব্যাট কিনেছে এইরকমই একটা রুমাল বিক্রি হচ্ছে সেই রুমালটা মিলিয়ন মিলিয়ন ডলারে বিক্রি হয় কেন হয় ওই রুমালটা এক প্রসিদ্ধ অভিনেত্রীর অভিনেত্রী রুমাল কিনবে এত এত টাকা দিয়ে এই টাকা অপচয় না অনুরূপভাবে দেখবেন কোথাও প্রতিযোগিতা হচ্ছে সেই প্রতিযোগিতায় সবচেয়ে বিশ্বের সবচেয়ে বড়ো কেক বিশ্বের সবচেয়ে বড় ডিশ খাবারের ডিশ সেখানে বানানো হচ্ছে প্রচুর টাকা ব্যয় করে কিছু খাওয়া হয় বাকি কি করা হয় ফেলে দেওয়া হয় অনেকে দেখবেন তার ছেলে মেয়ের বিবাহে কিংবা নিজের বিবাহে বড় বড় অভিনেতা অভিনেত্রীদেরকে কি করছে আহ্বান করছে কিন্তু তারা তো এমনি আসবে না তারা পয়সা নেবে প্রচুর টাকা নেবে কয়েক মিনিট থাকবে তারপর চলে যাবে এতগুলো টাকা শুধু ব্যয় করছে কেন প্রসিদ্ধির জন্য যে বলবে দেখো অমকের দাওয়াত ছিল আমার বিয়েতে অমকের দাওয়াত ছিল শুধু এইটুকু দেখাবার জন্য তারা বিনা পয়সায় আসছে না তারা টাকা নিচ্ছে তাই না লক্ষ লক্ষ টাকা নিচ্ছে ফালতু ব্যয় করছে এসব টাকার হিসাব লাগবে না আল্লাহ আল্লাহতালা তোমাকে দিয়েছেন আমানত দিয়েছেন টাকা আছে বলে যেমন তাই করে খরচ করবে এ অধিকার তোমাকে কে দিয়েছে কুবিশ্বাসে অন্ধবিশ্বাসে খারাপ বিশ্বাসে মানুষ দান করে যেমন অনেক মানুষ মাজারের পেছনে দান করে না চাদর কিনে দান করে চাদর দিয়ে কোনো লাভ আছে সেখানে বাতি দিয়ে কোনো লাভ আছে বাতিল মাহবুদের সামনে এই নানা রকমের খাবার দিয়ে লাভ আছে অপচয় করা হয় এখানেও অপচয় হয় কেউ বলল তোমার এই হচ্ছে তুমি এক কাজ করো এত হাজার টাকা অমক জায়গায় দাও তোমার ভালো হয়ে যাবে এটা একটা ফালতু ধারণা চিকিৎসা না করিয়ে অমক জায়গায় দিলে তোমার অসুখ ভালো হবে কেন ভুল ধারণায় ভুল বিশ্বাসে কু কুবিশ্বাসে অন্ধবিশ্বাসে অনেক সময় মানুষ ব্যয় করে ফালতু ব্যয় করে অনেক সময় দেখবেন কোন একটা জিনিস বিক্রি হচ্ছে বলা হলো এই একটা এমন জিনিস যদি আপনি ঘরে রাখেন তাহলে পরে আপনার এই হবে আপনার বেবরকতি দূর হবে আপনার চাকরি না হলে চাকরি পাবেন আপনার অসুখ হলে অসুখ ভালো হবে আপনার ছেলে পড়াশোনা না থাকলে পড়াশোনায় মন বসবে আপনার কত কি কত কি বলে দেওয়া হয় সে দাম কত পাঁচ টাকা পাঁচ হাজার টাকা দিয়ে দেখবেন ক্ষতি কী আমার টাকা আছে পাঁচ টাকা নিয়ে গড়ে লিখে রেখে নিলেন অথচ কিচ্ছু না সেট তাই না এমন বিশ্বাস করা শেরিক কিন্তু এই সিরকির পথে মানুষ মাল ব্যয় করে আর এটা হচ্ছে অপব্যয় এই রকম অপব্যয় করা ইসলামে অনুমতি নেই ইসলামে এমন অপব্যয় করতে পারেন না এইভাবে আরও অনেক কারণে অপব্যয় হতে পারে বুঝতেই পাচ্ছেন। যে আমরা কিভাবে এই অপব্যয় দূর করতে পারব সব সময় দিনের এলেম দিনই চর্চা মানুষকে করতে হবে যতক্ষণ না দিনই চর্চা ছেলে মেয়েদের মাঝে স্ত্রী পরিজনের মাঝে ব্যাপক প্রচার করেছেন ততক্ষণ পর্যন্ত এই অপচয় বন্ধ হবে না ছেলে মেয়েদেরকে বোঝাতে হবে যে বাবা অপব্যয় করতে হয় না অপচয় করতে হয় না স্ত্রীকে বুঝাতে হবে যে অপব্যয় অপচয় করা ঠিক না ইসলামে এইভাবে অপচয় করা তোমার লিবাস আছে কত রকমের লিবাস এত রকমের লিবাস শাড়ি সেলোয়ার কামিজ ম্যাক্সি তারপরে আরো কত কি আনারকলি তারপরে এক এক রকমের নাম এক এক সব লেবাস টাঙানো আছে সাজানো আছে হিসাব লাগবে না হিসাব লাগবে এই সব অপচয় অপব্যয় সুতরাং তাদেরকে বুঝাতে হবে যে অপব্যয় করোনা অপচয় করো টিভিতে অ্যাডভারটাইজমেন্ট দেখেই কিনতে হবে কালকেই কিনতে হবে না এরকম প্রতিযোগিতামূলক মন রাখলে চলবে না সুতরাং দিনদারি খেয়াল থাকলে পরে নিশ্চয়ই আপনি থেকে বাঁচতে পারবেন আর অপব্যায় যদি এখন করেন এমন সময় আসবে হয়তোবা আপনি নিজের এক সময়ে টাকা পাবেন না শেষ হয়ে গেছে যেজন দিবসে মনের হরসে জ্বালাই মোমের বাতি আশু গৃহে তার দেখিবে না আর নিশীতে প্রদীপ বাতি তাই না দিন এই বেলায় তেল শেষ করে দেন তো রাতে আপনি বাতি জ্বালাবেন কি করে যৌবন অবস্থায় টাকা পয়সা নষ্ট করে দেন বার্ধক্য এলে যে আপনার টাকা থাকবে কোনো গ্যারান্টি আছে মোটেই না যেখানেই দেখবেন অপচয় হচ্ছে সেখানেই দেখবেন কারো হক নষ্ট হচ্ছে আপনি যদি অপচয় করেন নিশ্চয়ই আপনি কারো হক কেন আপনি আত্মীয় স্বজনকে দিতে পারেন না আপনার আত্মীয় স্বজনরা তো সবাই বড়ো লোক না আপনার বাড়িতে যদি আপনার স্বামীর কোনো আত্মীয় আসে তো আপনি তাকে বাড়িতে রাখতে কদিন পছন্দ করবেন পছন্দ করতে চান না তাড়াতাড়ি পালাক তাড়াতাড়ি পালাক অথচ আপনি সেই টাকা অন্যভাবে বাইক করছেন কিন্তু স্বামীর আত্মীয় পেছনে বাইক করবেন না এটা বড় অন্যায় যে ব্যক্তি অপ্রয়োজনীয় জিনিস ক্রয় করে সে ব্যক্তি প্রয়োজনীয় জিনিস বিক্রয় করে হয় না হয় না। অনেক মানুষ এমন আছে যে জমি বেচে খাট তৈরি করে। এমন যেমন না আল্লাহ আমরা অপব্যয় অপচয় থেকে নারী পুরুষ সবাই দূরে থাকতে পারি আল্লাহ আমিন দিন আমাদেরকে অপচয় করতে নিষেধ করে মাল নষ্ট করতে নিষেধ করে মাল সঠিক জায়গায় ব্যয় করতে আদেশ করে সেই আদেশ যেন পালন করতে পারি আল্লাহ তফিক দেন বাকি কিছু সময় আছে আপনাদের প্রশ্ন থাকলে করতে পারেন আমার প্রশ্ন আল্লাহ আমাকে যথেষ্ট করেছেন এখন আমার মনে যাবে। আল্লাহ তালা যাকে টাকা পয়সার মালিক করেছেন আল্লাহ চান যে তার নিয়ামত তার শরীরে তার দেহে প্রকাশ পায় যেন প্রকাশ পায় আল্লাহ চান কিন্তু তার মানে এই নয় যে আপনি এমনভাবে প্রকাশ করবেন যাতে অহংকার যাতে অহংকার প্রকাশ পায় এরকমভাবে প্রকাশ করবেন না আর প্রসিদ্ধি জনক লিবাস ব্যবহার করবেন না এমন লিবাস কিনলেন যে লিবাস আপনার পরিবেশেই নাই। যাতে আপনার প্রসিদ্ধি হয় লোকে দেখবে হ্যাঁ একটা ওটে বাবু এমন একটা জামা কিনেছে এমন একটা কাপড় সবারই নাম হবে এরকম হলে পরে জাহার নামে যেতে হবে আর জাহান নামে ওই কাপড়কে পরানো হবে বুঝতে পাচ্ছেন। সুতরাং আপনি আপনার সাধ্যমতো আপনার যেমন ক্ষমতা আছে সেই ক্ষমতা অনুযায়ী যে লেবাস পরা দরকার যে জুতো পরা দরকার যে কলম ব্যবহার করা দরকার যে ঘড়ি ব্যবহার করা দরকার যে চশমা ব্যবহার করা দরকার সেরকম করবেন আপনার আয়ত্তের বাইরে যেটা যাকে পরিবেশ ছাড়া বা প্রয়োজন ছাড়া অতিরিক্ত মনে হয় সমাজে যেটা অতিরিক্ত মনে হয় আপনি সেটা করবেন না আপনার গাড়ি দরকার গাড়ি কিনুন কিন্তু আপনার যেমন ক্ষমতা আপনার ক্ষমতার বাইরে বিশাল একটা দামের গাড়ি কিনলেন যেখানে দু লাখ টাকার গাড়ি আপনার যথেষ্ট সেখানে আপনি ষোলো লাখ পঁচিশ লাখ টাকা দিয়ে গাড়ি কিনছেন যাতে করে হ্যাঁ গর্ব এই যে গর্বটা খুব খারাপ জিনিস গর্বটা অটোমেটিক এসে যায় আর ওই প্রতিযোগিতা মন যদি হয় প্রতিদ্বন্দ্বিতামূলক যদি মন হয় যে অমকের আছে তার থেকে আমি ভালো করবো অমকের এইরকম বাড়ি আছে আমি তার থেকে ভালো বাড়ি করবো অমকের এইরকম গাড়ি আছে আমি তার থেকে ভালো গাড়ি করব। তাহলে তো বুঝতেই পারছেন হলো এটাই তো আপসে গর্ব অহংকার এইভাবেই হয় সুতরাং ক্ষমতা যেমন আছে আপনি করুন কিন্তু তার বাইরে যেন না যায় তার অতিরিক্ত যেন না হয়ে যায় অতিরিক্ত হলেই আপনার পাপে পড়তে হবে আল্লাহ আমাদেরকে তফিক দেন যেন আমরা ঠিক সঠিকভাবে আমরা আমাদের ধন করতে পারি। সালাম আলাইকুম আসসালাম আপনি একটু আগে বলেছিলেন যে যার নামাজ সহিনা তার পিছনে নামাজও সহিনা এখন আমি যেখানে বাস করি সেখানকার আশেপাশের প্রত্যেকটা মসজিদে প্রত্যেকটা জায়গাতেই তাদের নামাজ সহীন এবং তারা মোশরেকের পর্যায়ে পড়ছে এবং তারা বিদাতো করছে এখন আমি কি জামাত ছেড়ে দিয়ে বাড়িতে নামাজ পড়ব এটা আমার প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলছেন যে হে যুবক যুবতীরা তোমাদের যাদের বিয়ে করার সামর্থ্য আছে তারা বিয়ে করো এখানে যুবকদেরকে সামর্থ্য বলতে কি কী বোঝাতে চেয়েছেন আল্লাহ রসুলাম প্রথম প্রশ্নের উত্তর হলো যদি আপনি শিওর হন যে আপনার আশেপাশে সমস্ত মসজিদে মুসরেক ইমাম আছে তাদের পেছনে নামাজ হবে না তাহলে বাড়িতে নামাজ পড়বে সহজ কথা আর দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো যে হে যুবকের দল যাদের সামর্থ্য আছে তারা বিবাহ করো কারণ সামর্থ্য যুবতির জন্য লাগে না আমাদের বর্তমান পরিবেশে যুবতীর জন্য সামর্থ্য লাগে যুবতির বাপকে সামর্থ্য লাগে তাই না পণ হয় যৌতুক দিতে হয় কিন্তু আসল ইসলামে সামর্থ্যকার যুবকের হে যুবকের দল যাদের সামর্থ্য আছে মানে মহর দেওয়ার সামর্থ্য আছে এবং স্ত্রীর সঙ্গে সংসর্গ করার সামর্থ্য আছে দুই রকম তাই না মোহর দিতে পারবে তার ভরণ পোষণ করতে পারবে তাকে খাওয়া পরাতে পারবে প্লাস সেই সঙ্গে তার সঙ্গে সংসর্গ তার সঙ্গে যৌনসুখ অনুভূতি বা করার যে ক্ষমতা সেই ক্ষমতা থাকবে সে বিবাহ করো এই হচ্ছে উদ্দেশ্য আল্লাহ তাল্লাহ আমাদেরকে দেন স নবীন মহামি হজমেন রহমি ববরক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 এবং জিরো ডাবল জি কোড আই বিও বি ডাবল টু আই ব্যান জি বিভু এল ওইডি থ্রি জিরো নাইন সিক্স থ্রি ফোর জিরো ওয়ান জিরো টু ফোর ওয়ান নাইন টু পাউন্ড অ্যাকাউন্ট নম্বর